আসসালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে রগনিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন করার খতমে খতের পরে এখন আল্লাহআ আমাদেরকে বলছেন আল্লাহর জিকির আমরা কিভাবে করব। আল্লাহকে কিভাবে স্মরণ করব এবং আল্লাহ আমাদের উপরে কিভাবে রহমত নাজিল করেন সেই বর্ণনা আসছে একচল্লিশ নম্বর আয়াত থেকে এই আলোচনা আসুন আল্লাহর কথা আগে শুনে নেই খর কীরা বকুর তো শীল ই তু লি খরি য إلى النور وكان بالمؤمنين رحيما تحييتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما আল্লাহর আল্লাহ বলো আজিম বলো আর তিনি হলেন সেই মহান আল্লাহ যিনি তোমাদের উপরে তোমাদের আলোর মধ্যে নিয়ে আসতে পারেন অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন আর আল্লাহ মমিনদের ব্যাপারে বড়ই মেহের আর যেদিন তারা সাক্ষাৎ করবে পুরস্কারের ব্যবস্থা করেছেন সুবাহান আপনি যাকে ভালোবাসবেন তাকে যদি আপনি বেশি বেশি করে স্মরণ করেন তাহলে আপনার মনটা ভরে যাবে আপনার মনটা স্যাটিসফাইড হবে আপনি আত্মতৃপ্তি পাবেন এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম আরবিতে বলে মান আহাব্বা আহাব্বা মান যেই লোক জিনিসকে পছন্দ করে সে তার স্মরণটাকে বেশি বেশি করে করে আপনি যেই জিনিস পছন্দ করবেন সেটাকে আপনি বেশি বেশি করে বলবেন আপনি যদি একটা জিনিসকে ভালোবাসেন বারবার আপনার মনে সেইটা আসবে আর সেজন্য আল্লাহ রবুল্লা আলমিনকে আপনি ভালোবেসেছেন কিনা আল্লাহ সুবাহ আপনি আসলে আপনি সবার থেকে ভালো জানেন কিনা আল্লাহর জন্য সবচেয়ে বেশি মহব্বত আছে কিনা তার প্রমাণ পাওয়া যাবে ওখানে যে আপনি আল্লাহকে কি পরিমাণ স্মরণ করেন তার মধ্যে দিয়ে আর আমরা যারা ইমানদার আমরা যারা মুমিন তারা যদি আল্লাহকে যদি ভালোবাসতে না পারি তাহলে তো আমরা সফল কামি হতে পারবো না আর কথায় বলে আল্লাহকে কে বেশেছে ভালো তাদের কি আর দুঃখ থাকতে পারে যদি দুঃখ থাকবে না আপনি আল্লাহকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলেন সুহান আর যারা আল্লাহকে এরকম ভালোবাসে তারাই হলো প্রকৃত ইমানদার এই করে আল্লাহ সুহান বলছেন ইয়া হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহর জিকির তোমরা করো। কেমন জিকির বেশি বেশি বেশি বেশি যত বেশি করা যায় যত বেশি করা যায় যত বেশি করা যায় তত বেশি জিকির আল্লাহ তোমরা করো আর আল্লাহর যদি জিকির করি আমরা তাহলে আল্লাহ আমাদের জিকির করবেন আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আয়াত নিশ্চয় আপনার মনে আছে যেখানে আল্লাহ বলেছেন ফুরিমি দেখেন আমরা আল্লাহ কে যা স্মরণ করি যে করি কুম ইয়ালাহ খুব সুন্দর করে বলেছেন বেটারা শোনো। তোমরা যেভাবে আল্লাহকে কে স্মরণ করো তার আল্লাহ যেভাবে একা একা যদি আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ সুবাহাদের সামনে আপনাকে আমাকে স্মরণ করেন আপনি আমি যদি কোন মজলিস আল্লাহ রবাহ আলমিনকে স্মরণ করি আল্লাহ করেন। যখন আমরা স্মরণ করি তখন ডেকে নিয়ে বসেন আমার তোমাকে খুশি করার জন্য একত্রিত হয়েছে তখন আল্লাহ সুভান তখন ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো আমি সবাইকে মাফ করে দিলাম সুহান তাহলে আপনি আমি যখন স্মরণ করি আল্লাহকে আল্লাহ রিং এ তাদের গ্যাদারিং আমাদের বড় তাদের মাহফিল আমাদের মাহফিল থেকে আমাদেরকে স্মরণ করেন তাহলে যে করল্লাহে আকবরি কুম ইয়া কথাটা কত সুন্দর যে তোমরা যেভাবে আল্লাহকে স্মরণ করো তার চেয়ে আল্লাহ যেভাবে তোমাদেরকে স্মরণ সেটা অনেক বড় আর তোমরা আমার কে জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আমার শুক্রিয়া আদায় করো আমার কুফরি করোনা সাথে সাথে আল্লাহ সুহান আমাদেরকে কথাও বলেছেন যে আমরা আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন আল্লাহ রে প্রসঙ্গ এবার আল্লাহ রবাহিনা তুমা সুবাহান্লাহার গুণ কীর্তন যখন সন্ধ্যা হয় যখন সকাল হয় আসমান আর জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা ওয়াহিনা তুষ হিরুন জোহরে রক্ত যখন হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবীরা আল্লাহুল্লাহ কুবানুবাহ কে যদি আমরা সরন করি আল্লাহ সুবাহ আমাদেরকে অবশ্যই স্মরণ করবেন আল্লা সুফানি আল্লাহ সুফহানিমেম্বার করি আল্লাহর কথা যেন কোন সময় আমরা ভুলে যাই না আল্লাহ নিজে বলছেন সুরা হাসি তোমরা তাদের মত হবে না কাল ফর গ্লাহ ফোম দে are they are the wrong do to us tumra tader moto hobe na jara allah ke bhule geche allah ke bhule jawar karone tara atto bola hoye geche allah shoroner baki kotha apnader sathe hobe ar dekha apnader sathe hobe khanikkhoner birotir pore apnara television er porda samnei thakben inshallah we are going for a very short break and see everyone after the break inshallah stay wherever you are wassalamu alaikum wa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 সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানির আকবর তিনি আমাদের खान मदनी, हाफिज एम जमन बिन मुझवर बिन जहांगीर ममिन दायित्व देखिदा আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি সার্বক্ষণিক রবুল্লাহ আলমিন আল্লাহ তাকে আমরা যেন শরণ করি আমরা যদি একবার আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে দশ বার স্মরণ করবেন আমরা যদি রবাহ আলমিনের দিকে হেটে যাই তাহলে আল্লাহ রব্লা আলামিন দৌড়ায় আমাদের দিকে আসবেন আপনি আমি আল্লাহর দিকে থাকি আল্লাহর পথে থাকি তাহলে আল্লাহ আপনার উপরে রহমত পাঠাবেন আল্লাহর ফেরেশ তারা রহমত পাঠাবে তারা রহমতের দোয়া করবে মকফরাতের দোয়া করবে ইউলি আলাই কোমুহিন তিনি হলেন এই মহান আল্লাহ আল্লা ইউসল্লি আলাই কুম আল্লাহ درود পড়েন না এখানে আল্লাহ যখন সালাতের সম্পর্ক যখন আল্লাহ আলমিনের সঙ্গে হয় তখন এটা রহমতের অর্থ দেয় সালাত বিভিন্ন অর্থ হয় সালাতের অর্থ রহমত হয় সালাতের অর্থ মগব হয় সালাতের অর্থ দোয়া হয় সালাতের অর্থ নামাজ হয় সবই সালাতের অর্থের মধ্যে আসে রব আলামিন আল্লাহ তাল্লাহ সঙ্গে যখন সালাতের রিলেশন হয় তখন রব আলিন আলাইকুম রহমত বর্ষণ করেই হন না আল্লাহকে যারা আমরা স্মরণ করি তাদের উপরে আল্লাহ একাই যে রহমত পাঠান বরং আল্লাহ রবীন্দিন এর ফেরেস্তার তো অভাব নাই আল্লাহর আছে আল্লাহর আলমিন তাদের মধ্যে এক গ্রুপকে অ্যাপয়েন্ট করে দেন কি জন্য যে তারা যেন আপনার জন্য ফেরতের দোয়া করে যে আল্লাহ তোমার ওই বান্দা তোমার ওই বান্দি অমুক নারী এবং পুরুষ তারা আপনার জন্য দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ আর আপনি আমি তো গুণাগার আপনার আমার দোয়া আল্লাহর কাছে কবল নাও হইতে পারে ফেরেস কি গুণাগার মোটেই না ফেরেস্তাদের কোনো গোনা খাতা নেই কি রাহোম আল্লাহ مَا যে لا দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এটা তারা কোন সময় অবাধ্য হয় না ওয়াইফ আলু মায়ু ও মারুম আর আল্লাহ যা করতে বলেন আল্লাহ ফেরেস্তাদেরকে অ্যাপয়েন্ট করে দেন আপনার আমার জন্য দোয়া করতে কখন এটা হয় যখন আমরা সর্ব অবস্থাতে সার্বক্ষণিক কন্টিনিউলি আল্লাহকে স্মরণ করি আল্লাহ রিকির এর মধ্যে থাকি তখন আল্লাহ আমাদের ব্যবস্থা করলে আমাদের আর আল্লাহ সুবাহ এর মধ্যে দিয়ে তোমাদেরকে গুমরাহির পথ থেকে হেদায়তের পথে নিয়ে আসতে চান জুলুমাত হেদায়তের হোক অন্ধকার অনেক অন্ধকারের মধ্যে আছি অনেক গুমরাহির মধ্যে আমরা আছি সেজন্য জুলুমাত বহু বচন ফুল্লাহ ব্যবহার করেছেন এরপরে কি বলেছেন হেদায়তের পথ যেহেতু একটা যেহেতু একটাই জন্য আল্লাহ রা মিনাজিম হল নূর হেদায়তের পথ একটাই পথ সোজা পথ এই জন্য হেদায়ত একটা রব আলমিন এক হেদায়তের কথা বললেন আর গোমরাহির পথ অনেক মানুষ নিজের কারণে গোমরা হয় বন্ধুর কারণে হয় ছেলের কারণে হয় মেয়ের কারণে হয় মার কারণে হয় বাবার কারণে হয় পয়সার কারণে হয় বিজনেসের এর কারণে হয় কেউ তালে পড়ে হয় কেউ বা কৌশলের কারণে হয় কেউ বা ইচ্ছায় হয় কেউবা বা অনিচ্ছায় হয় গোমরা পথ গোমরাহির পথের কোনো শেষ নাই এজন্য গোমরাহিটাকে আল্লাহ রব আলমিন পুলুরাল ব্যবহার করলেন আর হেদায়েতকে একটা ব্যবহার করলেন টু লাইট আল্লাহ রব্লা আলমিন আপনার আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন আমরা পথ হারা চার দিকে বন্ধ দোয়ার কোন দিকে আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পদ দেখালেন আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহ রব আলমিনে সার্বক্ষণিক স্মরণ করো তাহলে আমি আল্লাহ নিজে তোমাদের উপরে রহমত পাঠাবো আমার ফ্রেস্তারা তোমাদের জন্য মাঘ দোয়া করবে আর কি হবে তোমাদেরকে ডার্কনেস থেকে লাইটে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবেন অন্ধকার হলো গুমরাহি আলো হলো হেদায়েত। অন্ধকার হলো জাহান্নাম আলো হলো জান্নাত অন্ধকার হলো আপনার বিপদ গামী হওয়া আর পথ পাওয়ার নাম হলো সিরাতুল মুস্তাকিমের নাম হল নূর আর আল্লাহ রব আলমিন দুনিয়া এবং আখেরাতে সব জায়গাতেই মোমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়াশীল আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহর মায়ার কোনো শেষ নাই আল্লাহকে এত নাফরমনি আমরা করি এরপরে আল্লাহর আলমিনে পড়ানো আল্লাহর একটা যদি এই দুনিয়া পুরো দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমান ইম্পর্টেন্ট হতো একটা মশা আমাদের কাছে তো এক থাপড়ে তো আমরা মশা কয়েকটা মেরে ফেলতে পারি হাত দিয়ে আমরা এরকম তো যেখানে মস্কিউটো আছে আমরা এরকম করি হাতের মধ্যে দেখা যায় রক্ত রক্ত হয়ে গেছে পাঁচ দশটা মশা আপনার হাতের মধ্যে তাহলে কোন কাপের কে রব আলিন আল্লাহ সামান্য একটু পানিও খেতে দিতেন না সুহান আল্লাহ আল্লাহ কত বড় মেহরবান আল্লাহ কত বড় আল্লাহ আকবর কল্পনা করা যায় আল্লাহ রাহ তার রহমাত দিয়ে আমাদেরকে মালামাল করে দিন আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে ভরে দিন এ রহমতের কারণে আমাদেরকে আল্লাহ অক্সিজেন দিয়েছেন খালি এক অক্সিজেনের রহমতের কথা চিন্তা করেন গন্ডগোল হয়ে গেলে মানুষ মারা গেল আপনি নিঃশ্বাস নিতে পারেন না শ্বাসকষ্টে আপনি পানি যেমন আমাদের কিনে খাইতে হয় খাবার যেমন কিনে খাইতে হয় আমাদের ঘরে থাকার জন্য যেমন ভাড়া দিতে হয় অথবা পয়সা করে ঘর বানাইতে থাকার অক্সিজেনের জন্য যদি পে করতে হতো তাহলে কত পয়সা আল্লাহরে দেওয়া চিন্তা করে দেখছেন অক্সিজেন যেদিন আল্লাহর সঙ্গে আমাদের দেখা হবে সেটা তো আমাদের ফাইনাল সুহান subhanAllah. আল্লাহকে যেন আমরা সবাই দেখতে পারি তোমরা তোমাদের উপরে শান্তি আর শান্তি বর্ষিত হোক তোমরা জান্নাতের মধ্যে চিরদিনের জন্য তোমরা প্রবেশ করো আর চিরদিনের জন্য জান্নাতে আমরা প্রবেশ করব। আমাদের সবাইকে কবুল করুন আর সবাইকে তৌফিক দিন আমিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআ আল্লাহ অন্য এক এপিসোডেকুম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 বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কলানে मानुषर जीवन हलो आलोकित देख अल कुरान आलो शनिवार मंगलवार सन्धार साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्